আলহামদুলিল্লাহ আমরা গত সেশনে আমরা কোথায় ছিলাম সিরাতে পাখি নজাশি তার সময় পার করে তিনি যখন ইেকাল করলেন ওনার গায়ে বানা জানাজা হলো তাই না এখন আমরা আসি যে নাজাসি যখন ইন্তিকাল করেন তখন ওনার জানাজা ওখানে হয়নি কারণ হচ্ছে যে সমস্ত মহাজরিনা ওখানে গিয়েছিলেন ওনারা চলে আসেন সবাই মদিরাতে আর ওখানে ইসলাম কেউ কবুল করেছে কি করে নাই কত লোকে কবুল করে থাকলেও কেউ কেউ সেটা প্রকাশিত হয়নি ওনার জানাজা পড়ানোর কেউ ছিল না সেজন্য নবী করিম সাল জানাজা পড়িয়েছেন সাহাবারা হিজরি বা সপ্তম বছরে সাত বছরের মাথায় মদিনায় চলে চলে এসেছেন অর্থাৎ না হিজরাতের সাত বছরের ভিতরেই মদিনা চলে আসেন হিজরাতের পরে আস্তে আস্তে আস্তে আস্তে বাকিরা সর্বশেষ হিজরতের সাত বছরের মাথায় তারা চলে আসেন মদিনায় আর হিজরতের পরে নয় বছরের মাথায় ইন্তেকাল হয় নজির তিনি রজব মাসে ইন্তেকাল করেন নবম হিজরি আর তার সাত দুই বছর আগেই প্রায় বাকি সাহাবিরা চলে আসেন আবিস মুসলমানরা ছিলেন বেশ কিছুদিন বিশেষ করে জাফের লিডার ছিলেন তাদের ওনার আগে কিছু কিছু গেছেন করিম সালাম হিজতের পরে তিনি সঙ্গে সঙ্গে চলে যাননি তিনি কিছুদিন ছিলেন এবং বেশ সপ্তম বছর পর্যন্ত তাহলে হিজতে পারে প্রায় সাত বছর থাকলেন আগে তো কিছুদিন থাকলেন ওনারা ওখানে থেকে কি করলেন বসে বসে আসাই শেখ করে বসে থাকলেন কিছু দাবাতি কাজ করলেন না এরকম একটা প্রশ্ন এসেছে কোনো দাওয়াতি কাজ মোটেই করেননি এটাও তো বিশ্বাসযোগ্য হতে পারে না কি হয়েছে প্রায় দশ বছরের মতো ওনারা থাকলেন যাওয়ার পর থেকে হৃদরতের আগে তিন বছরের মতো হিজরতের পরে আরো সাত বছরের মতো দশ বছর তো নিশ্চয়ই তারা কিছু কাজ করেছেন তো এইটার ইতিহাস কিছু পাওয়া যাচ্ছে না কোন জমানার অন্যতম একজন বড় আলেম ভারতের আবুল হাসান আলী নাদ রহম্লা উনি বলেন যে আমরা মনে হয় না যে এত সুন্দর পরিবেশ ওনারা কোন দাওয়াতি কাজ করেন নাই কিন্তু আমাদের কাছে কোনো ভিত্তি পাওয়া যাচ্ছে না কোনো বিবরণ পাওয়া যাচ্ছে না রেফারেন্স পাওয়া যাচ্ছে না যে কিভাবে ঢুকলো কিনা আহ এটা একটা পজিটিভ জায়গা ছিল কিন্তু পাশাপাশি কিছু বৈরি দিকও ছিল যেখানে নাজ্জাসীর মতো বাদশাহ ইসলাম কবুল করেও তিনি ওপেনলি এটা এই বেশি কিছু আর করতে পারলেন না তিনি নিজেও অনেকটা গোপন রেখেছেন কারণ খ্রিস্ট ধর্মের তখন সাংঘাতিক একটা প্রভাব সেখানে ছড়িয়ে আছে আর ইসলামের অনুসারে যে কয়জন আছেন তারা সেখানে প্রবাসী মাত্র এসাইলম সিকার অল্প কয়জন কাজে চ্যালেঞ্জ করার মতো কিছু সেখানে নাই যদি তাদের পক্ষ থেকে বড় বাধা আসে কাজেই ওনারা ওপেনলি হয়তো তেমন কোন দাওয়াতি কাজ করেননি কিন্তু ভিতরে ভিতরে কিছু হয়তো বা করেছেন এবং তার প্রমাণ একটুখানি আসছে পরবর্তী পর্যায়ে একটা ঘটনায় ওনাদের হিজরত করার পরে নার্জাসের সঙ্গে ওনার কথাবার্তা ওপেনলি তাদের কোর্টে যেটা হলো হওয়ার পরে সেখানে এই ব্যাপার একটু সারা পড়ে গেল হিজরতের দুই তিন বছর আগে মক্কা থাকা অবস্থায় আবে সিনিয়ার থেকে প্রায় জনাষে মানুষ আসলেন তারা সবাই খ্রিস্টান ছিলেন নবী করিম সাল্লাম সঙ্গে দেখা করতে আসলেন ব্যাপারটা কি সরে সরজমনি দেখে আসি তিনি আসলে হক নবী কিনা তারা বেশ কিছুদিন থাকলেন এবং রাসুল্লাহ সাল্লাম সঙ্গে কথাবার্তা বললেন অনেক কথা বলেছেন অনেক প্রশ্ন করেছেন এবং তারা যে ওনাকে দেখা করছেন কথা বলছেন এটা কিন্তু ওই কোরআদের যে ক্লাব আছে হারাম শরীফের ভিতরে লিডাররা যেখানে বসে তারা এগুলো সব ওয়াচ করছে তারা দেখতে পেল যে তারা অনেকক্ষণ পর্যন্ত মোহাম্মদ সাল্লা সঙ্গে বিভিন্ন কথাবার্তা বলছেন ওনার কথা শুনছেন তারা প্রশ্ন করছেন তিনি জবাব দিচ্ছেন তারা একটু কনসার্ন হয়ে পড়লো যে তাদের ভিতরে ইসলাম ঢুকে যায় কিনা আবার তারা বুঝতে পারলো যে এটা তো আল্লাহর কাছ থেকে আসা কথা খাঁটি দিন নিয়ে তিনি এসেছেন কোন সন্দেহ নাই তারা তারা এই কথা শুনে চোখের পানি আসলো তারা সাড়া দিলেন পজিটিভলি এবং তারা ইমানও এনে ফেললেন এবং দেখতে পেলেন যে ওনার ভিতরে যে আছে ওনাকে দেখলে যে সমস্ত লক্ষণ আসে এগুলা কিন্তু তাদের কিতাবের মধ্যে পাওয়া গিয়েছে তারা একদম কনফার্ম হয়ে গেলে নিশ্চিত হয়ে গেলে আর দেরি করলেন তার ইমান এনে ফেললেন ইমান আনা যখন শেষ হয়ে গেল আবু জাহালে হিসাব আবু জাহাল অপেক্ষায় ছিল উঠলেই যখন দেখলো পজিটিভলি তারা যাচ্ছে একটু পরে সামনে গিয়ে তার সঙ্গী কয়েকদিনকে নিয়ে তাদের পথ রোধ করে আটকাল এসে তাদেরকে অ্যাড্রেস করলো থেকে এই মুসাফির দল তোমরা আল্লাহ তালা বরবাদ করুন যে এই নবীর দূর বিষণ্ড কি তার মিথ্যা নবীর খজ খোঁজখবর নিয়ে তোমরা যাবা তারা অপেক্ষায় আছে তোমরা এই যে একটা সত্য নবী নয় খাঁটি নবী নয় এই সমস্ত কথাবার্তা তোমরা নিয়ে যাবা কিন্তু তোমরা তোমাদের জাতিকে হতাশ করলে তোমরা আহ তার কাছে বসে তোমরা উল্টা মেসেজ নিয়ে গেলে তোমাদের নিজেদের দিন ধর্ম বর্জন করলে ত্যাগ করলে ধর্ম ত্যাগী হয়ে গেলে আমি তো এরকম আহমক ভিজিটর আর দেখিনি মক্কার মধ্যে আবু জাহাল সেই কত জ্ঞানী মানুষ না উজুবিল্লা তাদেরকে আহমক মনে করছে যে বলছে যে আহমক আমিন কুম তোমাদের মতো আহমক আমিও জমিনে দেখিনি এখন এই বেচারা ভিজিটর তারা তো তার ঝগড়া করবেন না তারা কি জবাব দিলেন সালাম আমরা কোন আচার ব্যবহার করব না জবাব ও দেব না তারা আগের কিতাব তো কিছু পড়ে এসেছে কোরআনে যেরকম আছে সব কিতাবেই আছে কাছাকাছি মেসেজ ওয়াই দা খা তুলা কহালা জাহের লোকেরা উল্টা পাল্টা মন্তব্য করতে আসে তখন ঠিক আছে তোমরা তোমাদের যে নিয়ে আসো থাকো তোমাদের দিনের উপরে আর আমাদেরকে আমরা যে দিনকে ভালো মনে করি সেটা নিতে দাও লম না আনফুসানা খাইয়া আমরা একটা ভালো দিন পেয়েছি আমরা এদিন থেকে আমরা নিজেদেরকে মাহরুম করতে পারি না তোমাদের বাধার কারণে ঝামেলা মুফাসের বলেছেন তাদের উপলক্ষেই সৌরা আল কাসের বাহানা থেকে পঞ্চান্ন নম্বর আয়াতগুলো নাজিল হয়েছে যেখানে এই লোকগুলোর প্রসঙ্গ আছে সেখানে আল্লাহ তালী করেছেন বাদউবাহিন আল কি হুম বিহি মিন কল আনা উল হক রিনা হিনা কুন্না কবলি হি মুসলমিন উল্ ইকুনা যো রাহ তাই বিমা সবার উন ওদের উন বিল হাসানিস রা কো না হুম ইেকু ইগা সাম উল্লাগ রু অক লু নুনা ও কুম আুকুম সালামুন আয়াতগুলোতে আল্লাহ তাদের প্রসঙ্গ আমি যাদেরকে কিতাব দিয়েছিলাম এর আগে এরা তাদের মধ্যে এই লোকগুলো ইমান আনে তারা ওই কিতাবের উপর ইমান এনেছিল অর্থাৎ আগের কিতাবের অনুসারে এই লোকগুলো তাদের কিতাবের উপরে ইমান তাদের ছিল মজবুত ইমাম শহী মানের ইমান ছিল ওই সময়ে এইসা ঈদের মধ্যে কিছু লোক ছিল যারা এইসা আলাইস্লামের এইরকম কিছু অংশ ধরে রেখতে সক্ষম হয়েছে তার এক্সাম্পল আমরা পেয়েছি ওয়ারাকফলের মধ্যে এক্সাম্পল পেয়েছি নাবজাসের মধ্যে এইরকম বেশ কিছু আহলে কিতাবের মধ্যে পাওয়া গিয়েছিল তারা তারা এই লোকগুলোর মতই তাদের অন্তর্ভুক্ত এরা এদের সামনে যখন আয়াত তালাওয়াত করা হয় কোরআন থেকে যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করে শোনানো হয় তারা বলে আমরা এর উপর ইমানে হুল হাকুমের রব্বিনা এই কোরআন আমাদের রবের কাছ থেকে হাক কোন সন্দেহ নেই ইন্না কুন্নাসলিমিন আমরা এর আগেও তো মুসলিম ছিলাম তাহলে মুসলিম শুধু মুহাম্মদ নাকি ইসা আলা অনুসারী মুসলিম যারাই আল্লাহকে মানে তারাই মুসলিম তারা আগেও তাদের ইমান এই ইসলাম শেকের মধ্যে তারা ছিল না ইসা আল্লাহামকে আল্লাহ রসুল মনে করেছে আর সেই ইমানটাকে তারা নবায়ন করল আবার এই নবীর মাধ্যমে এই লোকগুলোকে তাদের পুরস্কার দেওয়া হবে দুই দুই বার করে ডবল ডবল পুরস্কার দেওয়া হবে কারণ ওই নবীর উপর ইমান এনেছে আবার এই নবীর উপরও ইমান এনেছে দুই নবীর উম্মত হওয়ার সৌভাগ্যের অধিকারী হওয়ার কারণে আল্লাহ তালা তাদেরকে দ্বিগুণ নাকি দান করবেন পুরস্কার দিবেন। আর এই যে বেমা সবার করা হয়েছে ধরে রাখার জন্য তারা যদি সবর করে টিকে থাকে এই কারণে আল্লাহ তালা তাদেরকে দ্বিগুণ নেকি দান করবেন আর তাদের সঙ্গে কেউ দুর্ব্যবহার করলে সেটাকে তারা মোকাবিলা করে কেমন করে ভালো ব্যবহার করে অর্থাৎ তাদের পাল্টা জবাবে করে মতো এই অনেক জায়গায় আল্লাহ তালা বলেছেন যারা দায়ী আল্লাহ আল্লাহ দিকে যারা মানুষকে ডাকবে বিরোধী বিরোধীদের সামনে বিরোধীদের সঙ্গে তাদের যে দ্বন্দ্বের সৃষ্টি হয়ে যা তারা যেভাবে তাদের প্রতি দুর্ব্যবহার করে যে সমস্ত অপপ্রচার করে তাদেরকে তারা দুশ্মনী দৃষ্টিতে দেখে দায় আল্লাহ ওদের মতেই তাদের সঙ্গে দুশ্মনী করা এইটা কি দায় আল্লাহর ভালো কাজ পরঞ্চ দায়াম এলি আহসান যারা খারাপ ব্যবহার করে সেটার মোকাবেলা উত্তম ব্যবহার করে আপনি একটা ভালো নমুনা নজির পেশ করেন হকপন্থীরা তাদের কার্যক্রম বিরোধীদের মোকাবিলায় তাদের তরিকা পদ্ধতি তাদের মত হলে চলবে না একটা অনুকরণীয় দৃষ্টান্ত তারা রাখবে তাদের ভদ্রতার সীমা তারা কখনো লঙ্ঘন করবে না তারা বক্তৃতা করলে জ্বালামায় বক্তৃতা অর্থাৎ তাদেরকে লক্ষ্য করে গালি গালাজের মতো একেবারে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করা এগুলোও তারা করবে না তাদের একটা স্ট্যান্ডার্ড আছে এটাকে তারা মেনটেন করতে হবে সিরাতে পাক থেকে দাওয়াতি কাজের তরিকা শিখতে হবে কি না কোন তরিকে দাওয়াতি কাজ করবো কোরআন থেকে এবং সিরাতে পাখ থেকে শিখতে হবে এই যেখানে কোরআনে আল্লাহ তালা শিখিয়ে দিলেন কিভাবে তারা মোকাবেলা করবে আর হাদিফে ও নবী করিম সাল্লা জীবন দশায় তিনি নিজে এ থেকে স্বরে জমিনের সামনে রেখেছেন তারা ইসলামের কাজ করবে এবং ইসলামের কাজ করলেই তো বাধা বিপত্তির সম্মুখীন হওয়া লাগবে নাকি সবসময় খালি দাওয়াত হবে বাধা বিপত্তি দুশ্মনী এগুলো আসবে মোকাবিলা করতে হবে তাদের মতন গাইড করছেন রাজা কোনা হমিউন এইখানে দায়ল আল্লাদেরকে বলা হচ্ছে যারা ইসলামের এই আদর্শের অনুসরণ করবে সবর যেমন করবে তাদের উল্টা পাল্টা দুশ্মনির মোকাবিলায় সুন্দর ভাবে এগুলাকে তারা মোকাবিলা করে সমস্যা দ্বন্দ্ব সংঘাত এড়িয়ে কোনো রকমে দিনের কাজ চালিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা তারা চালাবে অমিমার ফেকুন তার সাথে সাথে আল্লাহ বলছেন তারা নিজে টাকা খরচ করে আল্লাহ রাস্তায় তারা ব্যয় করবে শারীরিক ভাবে দায় আল্লাহ কাজ করবে নিজে পরিশ্রম করবে নিজের পকেটে টাকা খরচ করবে ফিজাবিল্লা এইগুলো করে জারি রাখতে হবে পক্ষ থেকে উল্টা পাল্টা অপপ্রচারের শিকার হয়ে যায় তারা সেগুলোর মোকাবিলায় প্রত্যেকটা জবাব দেওয়া বিবৃতি দিতে থাকা ওই লাইনে খালি সারাদিন মিডিয়া দিয়ে কিভাবে মোকাবিলা করবে ওরকম চিন্তা না করে এই ব্যাপারে আসলে কম কথা বলাই ভালো বিরোধীদের মোকাবিলা ইসলামপন্থীরা কথা কম বলাই ওদেরগুলোর গুলোর জবাব দিতেই হবে অনেক মানুষ মনে করে হাইরি মিডিয়ায় এত উল্টো বলছে ইসলামের ব্যাপারে কারণ আমাদের যদি এরকম দশটা টিভি থাকতো কতগুলা আর স্যাটেলাইট থাকতো আমরা যে কি পরিমাণ জবাব দিয়ে একেবারে এটা শোধ করতে পারতাম এরকম আফসোস আমাদের মনে মাঝে মধ্যে আসে তাই না এই জবাবের মনে চায় আমাদের আমল আমরা করি খামাখা দরবার করে লাভ এই হালকা কথা বলে সমস্যা আর বাড়িও না কমানোর চেষ্টা করো তারা সমস্যা বাড়াতে চায় তোমরা যদি সমান তালে মোকাবিলা করতে চাও তাহলে কি সমস্যা বাড়বে না কমবে বাড়বে সমস্যা বাড়লে দাওয়াতি কাজের জন্য কি রাস্তার আমরা তোমাদের সঙ্গে সংঘাতে লিপ্ত হতে চাই না আলাইকুম সালাম দিয়ে কেটে পড়ো সালামুম বলে কেটে পড়ো আমরা জাহেলদের সঙ্গে জাহিলদের মতোই আচরণ করতে না তাদের সঙ্গে আমরা সংঘাতি লিপ্ত হতে চাই না থাক তাদের জাহিলদের কথা সেই কথাই অন্য আয়ত জিনিস বিভিন্ন তরীকায় আল্লাহ দায়ী লালকে গাইড করেছেন কাজে সিরাতে পাক থেকে নবী করিম সাল্লাহাম জীবন থেকে কোরআনের পাক থেকে কিন্তু আমাদেরকে দাওয়াতি কাদের পদ্ধতি গুলোকে করতে হবে এই আহালি কিতাবের লোকগুলো সম্পর্কে অন্য জায়গায় আল্লাহ তালা বলেছেন যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম তারা ওই কিতাবকে ঠিক মত তালাওয়াত করে উলাইকা মেনু নবিহি তারা এর প্রতি ইমান আনে এদের কথাই এসেছে তাদেরকে আল্লাহ তালা দুই দুই নেকি দিবেন নেবেন একটি হাদিস এসেছে লোককে আল্লাহলেন্লাহি তাক যে ওই লোক যে পূর্বে কোন নবীর উপর ইমান এনেছিল পরবর্তী পর্যায়ে যখন আখরি নবী মোহাম্মদ ও আব্দুল মামলুকুন আদা হাক হাকা সাইয়েদহ আর এমন কৃত দাস যখন পৃথিবীতে কৃত দাস ছিল সে কারো কৃত দাস হিসাবে তার দাসত্ব করে গোলামি করে কিন্তু আল্লা গোলামী যেমন ঠিক মতো আদায় করে মনিবের গোলামীতে ত্রুটি করে না তার দুই জন গোলামী করতে হয় আল্লাহর গোলামী করতে হয় আবার তার মনিবের গোলামী করতে হয় আল্লাহ তাকে দ্বিগুণ নেকি দান করবে। আর ওরা কেনা আরেকজন কৃতদাস দাসী যখন ছিল ছিলাকে সে সুন্দর করে মানুষ করেছে তাকে ভালো আদব কায়দা শিখিয়েছে লেখাপড়া শিখিয়েছে খাবার দাবার বড় হওয়ার পরে এই কৃতদাসী বালিকাটাকে সে মুক্ত করে দিয়েছে স্বাধীন করে দিয়েছে এবং পরবর্তী তাকে নেকা করে বিয়ে করে নি মর্যাদা দিয়েছে একেও আল্লাহ তালা ডবল ডবল নেকি দান করবে তাহলে কীর্তাশ মুক্ত করার জন্য আল্লাহ করেছেন এইরকম লোকদের ক্যাটাগরিতে এই এখানে বুঝা গেল যে কিভাবে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে দাওয়াতি কাজের পদ্ধতি অবলম্বন করতে হবে জাহেলদের মোকাবেলায় যখন তারা অন্যায় আচরণ শুরু করে দেয় সুন্দর একটা গাইডলাইন আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন শি এবং তার পরবর্তী খ্রিস্টানদের মক্কায় আগমন এই কাহিনী শেষে এখন এখন মক্কাতে পার চলছে লোকেরা হারা হয়ে যাচ্ছে কারণ কি তারা দেখতে পাচ্ছে এখন যে ইসলাম কেন জানি বাড়ছে ছড়িয়ে যাচ্ছে এবং বিভিন্ন তরিকায় বেড়ে যাচ্ছে তারা দেখল যে নাজরাশি তাদেরকে টাকা দিয়েছে শেলটার দিয়েছে তার আগে করেছেন খাত হামদারা দিলাম ইসলাম কবুল করেছেন বিভিন্ন কবিরা থেকে লোকেরা আসে ইসলাম কবুল করে নিয়ে যাচ্ছে বীরজন লোক থেকে এসে খ্রিস্টান ইসলাম কবুল করে চলে গেল এখন তারা চিন্তা করলো যে না এভাবে চলতে দেওয়া যায় না কিছু একটা করতে হবে ইসলামের প্রসার প্রচারকে থামাতে হবে তখন তারা একটি মিটিং ডাকলো মিটিং দেখে তারা আলোচনা করল যে আলোচনা সিদ্ধান্ত হল যে একটি চুক্তিপত্র করতে হবে সমস্ত কোরআস কবির আশেপাশে যারা আছে তারা সবাই মিলে একটা চুক্তিবদ্ধ হলো যে বনি হাসেম আর বনি আল এই দুই গোষ্ঠী যেহেতু মোহাম্মদ রসুল্লাহ সালাম আপন গোষ্ঠী তারা কিছুতেই মোহাম্মদ সাল্লামকে আমাদের কাছে হ্যান্ড ওভার করল না তাকে তারা প্রশ্রয় দিচ্ছে আশ্রয় দিচ্ছে এক কাজেই আমরা তাদের বিরুদ্ধে আমরা বয়কট ঘোষণা করতে হবে তাদের বিরুদ্ধে আমাদের অবরোধ সৃষ্টি করতে হবে এবং কিভাবে কিভাবে বয়কট করবে শর্তগুলো লেখার জন্য তারা একত্রিত হলো প্রস্তাব আসলো যে তাদের সঙ্গে কেউ আত্মীয়তা করতে পারবে না ছেলেও বিয়ে দিতে পারবে না মেয়েও দিয়ে বিয়ে দিতে পারবে না তাদের সঙ্গে বেচা কেনা করতে পারবে না তাদের কোন পণ্য করবে না তাদের কাছে কিছু বিক্রি করবে না এবং তাদেরকে সংকীর্ণ করে দিতে হবে তাদের সঙ্গে উঠা বসা এবং দেখা সাক্ষাৎ সালাম কালাম এগুলো কিছুই করা যাবে না যতক্ষণ না তারা মোহাম্মদ সাল্লা সাল্লামকে তাদের কাছে অর্পণ না করে হত্যা করার জন্যে এই আলোচনা পরে তারা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল যে এই শর্তগুলো দিয়ে আমরা সবাই চুক্তি করব সব কবিলার প্রতিনিধিরা এবং এই চুক্তি ঐক্যবদ্ধ চুক্তিকে আমরা লেখার জন্য তারা যাকে এক্সপার্ট হিসাবে নিয়ে আসলো তার নাম ছিল মনসুর একরামা মনসুরে একরামা সেই এই লেখাটা লেখলো। এবং তার ব্যাপারে এই লেখার কারণে নবী করিম সাল্লি সাল্লাম তার বিরুদ্ধে আল্লাহ এই হাত দিয়ে আসে লিখতেও পারেনি কিছু এই হাত তার প্যারালাইজ হয়ে গেল যাই হোক এই তারা ঐক্যবদ্ধ হয়ে গেল আবু তলেব যখন খবর পেলেন যে তখন তিনি তার বনি হাসে বনি আব্দুল মোত্তালেব তাদেরকে ডাকলেন একটা মিটিং করলেন এবং বললেন যে দেখো আমরা তাকে মোহাম্মদ সাল্লি সাল্লামকে তাদের কাছে অর্পণ না করার কারণে তারা সিদ্ধান্ত নিয়েছে আমাদের প্রতি তারা এখন প্রেশার দেওয়া শুরু করে দেবে এখন তোমরা কি সবাই মিলে মোহাম্মদ সাল্লামকে প্রতিরক্ষা করবা ঐক্যবদ্ধ থাকবা তিনি সবাই একমত হলো যে হ্যাঁ মুসলিম না হলেও তারা সবাই নিজ গোষ্ঠীর এই লোকটির নীতিবান মানুষটাকে তারা প্রতিরক্ষার জন্য তারা সবাই ঐক্যবদ্ধ হতো যে যে কোনো মূল্য আমরা তাকে তাদের হাতে তুলে দেব না এবং তার উপরে কোন আঘাত আসে আমরা সবাই মোকাবিলা করব তার জন্য যদি তাদের বয় শিকার হয়ে আমাদের কষ্ট করতে হয় সে কষ্ট আমরা সবাই মেনে নেব এবং এই মেনে নেওয়ার কারণে শেষ তারা সে আবে বনি হা সবাই আসলো যে আলাদা আলাদা থাকলে আমরা সবাই মিলে এক জায়গায় না থাকলে মোহাম্মদ সাল্লামকে আমরা প্রোটেকশন দিতে পারবো না কাজে সবাই মিলে এক জায়গায় সমাবেত হলে মোকাবিলা করবো সে যদি এক জায়গায় পড়ে থাকে আশেপাশে দুই একজন থাকে তাহলে তাকে হেল্প করতে পারবো না আমরা সবাই মিলে থাকলে তাহলে তার জীবনটা আমরা ইনশাল নিরাপত্তা দিতে পারবো তখন তারা ওই আবি তালেবে ঢুকলো এবং সেখানে তারা সবাই গেল বনি হাসে বনী আবদুল মোহলেবের কিন্তু একমাত্র বনি হাসন থেকে আবু লাহাব ওনার আপন চাচা সে সেখান থেকে বেরিয়ে আসলো এবং অন্যদের ক্যাম্পে অন্যদের দলে যোগ দিয়ে সে সেটাকে বরং নেতৃত্ব করতে আসলো আবু তালেব তাকে নিয়ে সবাইকে নিয়ে সে আব আবু তালেবের এই জায়গায় আশ্রয় নিলেন তিনি জানেন পরেও ভাতিদার ব্যাপারে তিনি নিশ্চিত নন তোমার ব্যাপারে আমি নিশ্চিত নই যখন সবাই ঘুমিয়ে যায় তিনি কি করতেন নবী করিম সালাম যেখানে ঘুমানোর কথা সেখান থেকে ওনাকে উঠিয়ে এনে সবাই ঘুমিয়ে গেলে আরেক রুমে নিয়ে ঢুকাই ঘুমাই দেন আরেক তাবুতে নিয়ে ঢুকাই দেন আরেক ঘরে নিয়ে ঢুকাই দেন যাতে করে তারা টার্গেট করে ওনাকে অতর্কিত হামলা না করতে পারে এইভাবে ঢুকার পরে তিনটি বছর তাদেরকে প্রচন্ড এক কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হলো আহ দলগুলো কোরআসের জাতিগুলো তারা বিভিন্ন অলিগলিতে পাহারা দিত কোন অবস্থাতেই এরা যেন বাজার থেকে কিছু খরিদ না করতে পারে নিজেদের কোনো কিছু বিক্রিও না করতে পারে যদি কোনো খাবার বিক্রির জন্য নিয়ে তারা সঙ্গে সঙ্গে গিয়ে ওগুলাকে কিনে ফেলতে বেশি দাম দিয়ে যাতে বনি হাসিমের লোকেরা বনি আব্দুল মোতাবিল লোকেরা এসে কিছু কিনতে না পারে আর আবু আহাব সব ব্যবসায়ীদেরকে বলতো খবরদার ওরা আসলে দাম অনেক বেশি চাইবা দাতে তারা কিনতে না পারে আর যদি কিনতে হয় আমরা কিনবো তোমাদেরকে দাম বেশি দিয়ে ওরা বেশি দাম দিলে ওদের কাছে বিক্রি না। এভাবে করতে করতে তারা যাদের কাছে সামান্য কিছু পয়সা করেছিল এগুলা নিয়ে কিনতে আসতো কিন্তু এত দাম তারা কিছুতে কিনতে পারে না তারপরে কিনতে গেলে সেটা আবুল আহবের দল আবার বেশি টাকা দিয়ে কিনে নিয়ে চলে যায় কিসি কিনতে দিচ্ছে না খালি হাতে আবার চলে যাচ্ছে ঘরের ভিতরে তাদের বাচ্চা কাচ্চা গুলো খুদায় চিৎকার করছে এইভাবে দিনের পর দিন যাচ্ছে মুসলমানদের খুব কষ্ট হচ্ছে কাপড় চাপড় কিনতে পারছে না তিন বৎসর এটা এক দুই তিন দিন একাধ সপ্তাহ তিনটি বৎসর এভাবে তারা আসে খাওয়া দাওয়া এত কষ্ট হচ্ছে গাছের পাতা তারা এই খাওয়া চাবে চাবে খাওয়া শুরু করলো রস পাওয়া যায় কিনা মরা গরুর ছাগলের শুকনো চামড়া কোনো জায়গায় পাওয়া গেলে ওটাকে পানি দিয়ে ভিজিয়ে তারা খায় কি একটি রেওয়ায় আসছে তাদের মধ্যে একজন ছিলেন আবি সাহাবি তিনি বলেন আমি একদিন রাতের বেলায় একটু প্রস্তাব করতে বের হলাম তো প্রস্তাব করছি আমি দেখি যে আমার প্রস্তাব যেখানে পড়ছে সেখানে একরকমের একটু আওয়াজ আসছে মানে শুকনা চামড়ার মধ্যে পানি পড়লে যে একটু আওয়াজ আসে একটু নয়জ হয় মনে হলো যে এরকম কিছু একটা নয় মনে যেন হলো আমার প্রস্তাব পড়ার কারণে তা আমি হাত দিয়ে দেখি যে একটা বড় একটা ছাগলের চামড়া টামড়া কিছু হবে শুকনা ওইটা আমি হাত দিয়ে উঠালাম এটাকে ধুয়ে পরে আমি দেখলাম যে ভালো যেত চামড়া একটা টুকরা এটাকে আমি আগুন জ্বালিয়ে এটাকে পুড়লাম গরম করলাম করে টোরে এটাকে পরে আমি পাউডারের মতো বানিয়ে ফেললাম এরপরে পানির বদি ভিজালাম সেই ভিজা পানি খেয়ে কোন রকমে ওই ওই চামড়া ভিজার ওইগুলো পাউডারের মতো ওইগুলো খেয়ে আমার শরীরে কিছু এনার্জি হলো দিন তিনেক আমি এটার উপরে পার করে দিলাম একটু যে খেলাম বড়া চামড়া তার কারণে তিন দিন শরীরে কিছু আমি এনার্জি পেয়েছি চিন্তা করতে পারেন যে কি করুন পরিণতি গিয়েছে তারপরেও তারা দিন ছাড়েননি মুসলমানগণ আর মুসলিম ছিলেন না তারাও আল্লাহ তালা তাদেরকে নবী মহাম্মালকে পাহারা দেওয়ার জন্য দেওয়ার আল্লাহ ব্যবহার করেছেন খুব কষ্ট গেল তিনটি বছর এবং তারা কেউ ধৈর্যচ্যুত হননি কেউ বলেন নাই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তোমার কারণে আমরা এসে বিপদে পড়ে গিয়েছি এরকম ব্লেম কেউ করেননি সবর করেছেন আজকে দিনের দিনের জন্য কাজ করতে গিয়ে দিনকে ধরে রাখতে গিয়ে আমাদের উপরে অনেক রকমের কষ্ট আসছে এই কষ্টটাকে আমরা সাথে হবে না। একটুখানি পৃথিবীতে একটু পরিবেশ পরিস্থিতি ইসলামের বিরুদ্ধে চলে যাওয়ার কারণে আমার কোথায় পালাবো কিভাবে কি করব আমরা অস্থির হয়ে গিয়েছি দিনের কারণে সাহাবা এই কারাম কিভাবে কষ্ট এবং ত্যাগ স্বীকার করেছেন সেটা নজির আমরা সামনে রাখি ওনাদের কষ্টের চিৎকার মাঝে মাঝে বাচ্চাদের চিৎকারটা বাইরে থেকে শোনা যেত আর কাফেরা এগুলা শুনে খুব এনজয় করত আবু জাহালের আবু আহ গোষ্ঠীরা কেউ কেউ তাদের মধ্যে চেষ্টা করতেন আত্মীয়তার সম্পর্ক আছে আর কিছু ভালো মানুষ তো সব সময় থাকে তারা গোপনে গোপনে কিছু পাঠানোর মাঝে মধ্যে চেষ্টা করতেন তার মধ্যে একজন ছিলেন হাকিম এবিন হেজাম তিনি তখনও অমুসলিম তিনি কিন্তু আসলে আটক আছেন বা অবরোধের শিকার তো তিনি একজন আরেকজন হচ্ছেন হিসাম এবিনি আমর আল আমিরি এই বেচারা আরেকজন মানুষ এই বেচারাও রাতের বেলায় কিছু কিছু তার উটের উপরে খাবার নিয়ে বোজাই করে দিয়ে গোপনে সব কাপের রাতে খাবার একদিন হাকিম হেজাম খাজিজারা দিলেন আমার ভাতিজা তার গোলামকে নিয়ে কিছু আটা বা গম নিয়ে তিনি তার ভাতিজা মানে তার ফুফু নাকি আর ওই সময় দেখা হয়ে গেল তুমি কি বনী হাসেমের ওইখানে নিয়ে যাচ্ছি এই খাবার তুমি নিতে পারব না তোমাকে আমি এক্সপোজ করে দেবো মক্কার কাছে ধরিয়ে দেবো যে তুমি আমাদের এই সিদ্ধান্তের বিপরীত গোপনে তাদের সঙ্গে আতাৎ করা এবং তাদেরকে খাবার এই কথাবার্তা যখন চলছে এই সময় আবুল বখতারি নামে আবুল বাহালকে আর আরে বেসারা পাঠাচ্ছে তার ইয়া ফুফুর কাছে তুমি এটা নিয়ে এত পারি করো কেন আবু জাহাল বললো ইয়ালি তো আমি আসেম সে বনিয়া সেমের কাছে খাবার দিবে আর আমি চুপ করে থাকব আবুল বখতারি তখন বললেন আমন কানালি আমি দাও কেন আনিয়া তি হাবি তো আমি হা খাদিজা নিজের খাবার নিয়ে আসবে সেখানে তুমি বাদা দাও তোমার রাইট কে দিয়েছে তখন আবু জাহান করতে পারলো না কিন্তু তারপরেও হাডি পাওয়া গেছিল তাকে এক বাড়ি তারপরে তাকে বাড়ি দিয়ে ধস্তাধস্তি তাকে একদম মাটিতে ফেলে দিয়েছে তার ওই সময় হামজা দেখতে পাচ্ছেন তা ভিতর থেকে সে আবি তালেবের ভিতর থেকে দেখতে পাচ্ছেন তখন আবু জাহাব চিন্তা করলো যে না আর বেশি মারামারি করা করে সে সেখান থেকে চলে গেল এক শিশুর জন্ম হয় শিশু হলেন এই উম্মের সবচেয়ে বড় মোফা ওনার নাম কি আবদুল্লাহিন আব্বাস রাজি আল্লাহ আনহুমা আব্বাসের ঘরে আবদুল্লাহ জন্ম হয়ে যায় এই কঠিন পরিস্থিতির মধ্যেই যাই হোক এই যে তিনটি বছর আবার মোহাম্মদ সাল্লা সাল্লাম ও মরে শেষ হয়ে যাবেন তাদের ছেড় অথবা তারা ক্ষুদার যন্ত্রণা অতিষ্ঠ হয়ে বাধ্য হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে তাদের কাছে অর্পণ করতে তাকে হত্যা করার জন্য তাদের হাতে ছেড়ে দিতে এরকম তো হয় অনেক সময় মানুষ যখন টিকতে পারে না তখন বলে যে একটাই মরুক আমরা সবাই বাঁচিদুলি এবং কি কিন্তু এই তিনটি বর্ষ পার হওয়ার পরেই ভিতরে ভিতরে তাদের মধ্যে কিছু লোকের মধ্যে তারা একটু ভালো মনা আসে তাদের মধ্যে একটু সিম্পিক গ্রো করা শুরু করলো এবং তারা কাছ পছন্দ করলেন না তারা অনেকে ভিত্তি কিন্তু কেউ প্রকাশ করে প্রকাশ করলো তো আবার নিজে দাঁড়াল হয়ে যাবে তাদের মুশকিল না যে এভাবে সমাজকে ডিভাইড করেছে যে আপনি কোনো হক ব্যাপারে দেখাতে পারবেন না কোনো দেখাতে না তাহলে আপনাকে তাদের দুশ্মন মনে করা হবে জাতীয় দুশ্মন মনে করা হবে এইরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে আছে তারপরে দেখা গেল কিছু লোক বেশ সিম্পিটিক তারা চিন্তা করছিলেন তাদের মধ্যে হেসামে বিন আমর তিনি তার সঙ্গে বনি হাসে ঘনিষ্ঠ আত্মীয়তা ছিল এবং তিনি একজন একটি কবিলার অত্যন্ত সবাই খুব সম্মান করে তিনি গোপনে গোপনে খাবার পাঠানোর জন্য অনেক চেষ্টা করেছেন কিন্তু তিনি চিন্তা করলেন কিছু একটা করা দরকার এভাবে আর কতদিন তিনি চলে গেলেন আরেকজন সম্মানিত লোক মক্কার জোহাইরিন আবি উমাইয়া আল মাহজুমির কাছে আর এই জোহাইর ইসুমি হচ্ছেন আব্দুল মোতাল নাতি আব্দুল মোতালের মেয়ে ছিলেন তার ছেলে নবী করিম সাল্লাহাম ফুফাত ভাই এই তিনি তখন অমুসলিম ইসলাম কবুল করেননি মক্কা শহরে আছেন সমাজে আসেন তার কাছে তিনি গেলেন জোহাইরের কাছে গেলেন বলেন ইয়া জোহাই হেসাম গেলেন জোহাইরের কাছে দিতহায় তুমি খাওয়া খাও কেমন লাগে তোমার খাবারটা খেতে চাপড়িড়ে টুকরা টুকরা হয়ে গেছে তারা হাফ হয়ে আছে। তাদের গায়ে কাপড় নাই তান তাননি তোমাদের ছেলে মেয়েদের বিয়ে শীত হচ্ছে আর তোমার মামার গোষ্ঠী যারা আছে এভাবে তাদের গায়ের কাপড় নাই তাদের খাবার নাই আপন আত্মীয়তা তাদের সঙ্গে বেচা কিনা করে না ছেলে মেয়ে বিয়ে সাজি দেয় না তুমি আর ঠিক মতো খানা দানা করো তোমার কাছে কেমন লাগে তোমার কষ্ট হয় না তাদের কষ্ট দেখে আবিল হাক হিসাম সুম্মা দাও তুহামি মিনহু মে আজাবা মিল আবাদ তুমি দেখো না আবু জাহালের গোষ্ঠীর সঙ্গে কেউ দিদি এরকম আচরণ করতো বা তারা কিন্তু এটাকে কখনোই মেনে নিত না তুমি তোমার আপন আত্মীয়দের সঙ্গে এরকম ব্যবহারটাকে কিভাবে মেনেন যে আমাকে বলো এটা তরিকা বের করলেন তার ভিতরে একটা চেতনা সৃষ্টি করার জন্যে হাগাইয়া হেসাম হেসাম তুমি চিন্তা কর তোমার চিন্তা করা উচিত তুমি কি কাজ করছো তখন সে বলল ফমাদা আসনা আমি কি করবো তাহলে বলো আমি একলা কি করতে পারি করতে পারি না আমার সঙ্গে আরেকজন লোক পাইলে আমি উঠতাম গিয়ে আমি ওই খানায় থেকে ওই সন্ধি চুক্তি পত্র যেটা করেছে ওটা খুলে ফেলতাম ছিঁড়ে ফেলে দিতাম তখন ইনি বললেন জহাই এর আহ এমনি বললেন তখন যে আমি আরেকজন পাইছি আরেজন কে বলে আরেকজন হচ্ছে আমি আমরা দুইজন রেডি আছি তুমি রেডি আছো আমি রেডি আছি তখন জহাই তাকে বলল আফগো না আজুন বলে দুইজন বেশি সুবিধা হবে না তিন নম্বরে একজনকে বাইর করতে পারবে না দেখো থার্ড ওয়ান পাওয়া যায় কিনা খুঁজো তখন তিনি আব্দিম আদি তুমি তো কোরাইয়ের বংশের একটা শাখার লিডার প্রভাবশালী ব্যক্তিত্ব এই কোরাইয়ের বংশেরই আরো দুইটা গোষ্ঠী বনি হাসে বনি আবদিন মতো না খাই মরছে তুমি দেখো এই অবিচার চলছে সমাজের মধ্যে জুলুম তাদের প্রতি করা হচ্ছে তোমার কোন বিবেকে ধ্বংস করে না তখন তিনি বললেন যে তা আমি কি করব বলো আমি একলা কি করতে পারবো মোতায়েন বলল ইনমা আনা আমি একলা আমার কথা কে শুনবে মানুয়া তিন নম্বরটা কে জোহায় আবি উমাইয়া কয়না ঠিক আছে তিনজন হয়েছে ভালোই হয়েছে আরেকজন পাওয়া দেখি কিন্তু দেখো চারজন হলে সুবিধা হবে তখন আস্তে আস্তে গেলে এবার আরেকজনকে খোঁজ করছে ওই যে আবুল বখতারি আবুলি যে আদি তখন আছে আসে আসে কে বললো যে জোহাই আবি উমাইয়া মোতএব আদি আর আমিও আসি তুমি আসা চার নম্বর হয়ে গেল আমরা চারজন হয়ে গেছি কলা আসাম চারজন হিসেবে ভালোই হিসেবে পাঁচ নম্বর পাওয়া যায় কিনা দেখো তখন তারা গেল জামা আসের কাছে তার কাছে গিয়ে একই কথা বলল সে বলল আচ্ছা তো তুমি তো ভালোই বললা আসলে চিন্তার বিষয় তো এই বিষয় কি আর কাকে পাওয়া যাবে কলা আছে আরো আছে কয়জন আছে তখন তিনি নিজের সহ চার জনের হিসাব দিলেন তো পাঁচজন হয়ে গেল ঠিক আছে চলো তারা সবাই রাতের বেলা তারা চলে আসলো এক জায়গায় বসে মিটিং করলো যে আমরা কি করতে পারি কি করে রাতের অন্ধকারে তারা বসে করে তারা একমত হয়ে গেল যে ঠিক আছে আমরা যে যেকোনো মূল্যে এই যে জুলুম করার জন্য যে পত্র লেখা হয়েছে চুক্তিপত্র করা হয়েছে খানা কাপড় থেকে ছেড়ে টুকরা টুকরা করে ফেলে দেবো ডিক্লেয়ার করে দেবো ওখানে গিয়ে এই অন্যায় জুলুমের কোন সিদ্ধান্তের সঙ্গে হাতে করব আর আমি প্রথম কথা বলবো তোমরা কোন চিন্তা না। সকালবেলা ঠিক ভোরে ভরে তারা চলে আসলো তাদের ক্লাবের ওখানে সেখানে সবাই আসে জোহাই নিজে তার কাপড় চাপড় যেটা একটা সম্মানিত ড্রেস আছে তার নিজে একজন বড় লিডার ভালো ড্রেস পরে এসে ভালো করে কাবার শরীরের চতুর পাশে দিলেন এরপরে এসে লিডাররা যেখানে বসে আছে চিৎকার করে বললেন তাদেরকে লক্ষ্য করে অ্যাডজাস্ট করছেন মক্কা হে মক্কাবাসীরা তো আমরা খাবার খাবো ও নাল বেশি সিয়াম গায়ে কাপড় চাপড় থাকবে ও বনু হাসিম হালকা আর বনু হাসিম হালাক হয়ে যাবে তারা সবাই এরকম ধুকে ধুকে মরবে সঙ্গে বেচা কিনা নাই খাবার দাবার বিনিমানে কিছু নাই তাদের সঙ্গে সামাজিক ভাবে বয়কট করা হয়েছে আমি আল্লাহর কসম এই যে দাঁড়িয়েছি আমি আমি বসবো না যতক্ষণ পর্যন্ত এই অন্যায় চুক্তি পত্রকে টুকরো টুকরো করে না ছেড়ে ফেলেছে এটা একটা জুলুমের সিদ্ধান্ত নিয়েছি আমরা এটা ঠিক হয়নি আবু জহাল দাঁড়াই উঠে বলল। আল্লাহ তাকে লনত করুক সেই চুক্তি পত্রকে ছিড়তে দেওয়া হবে না জামা আবিনুল আসওয় বলেন তাকে আবু জাহালকে লক্ষ্য করে আন্ততাব আল্লাহর কসম তুমি সবচেয়ে বড় মিথ্যাবাদী মারা কিতাবাহা হাইসু কুতিবা এই যে জুলুমের এ নথিপত্র লেখা হয়েছে চুক্তিপত্র লেখা হয়েছে আমরা বিগিনিং আমরা কেউ হ্যাপি ছিলাম না তুমি বলেছে তার কথা ঠিক আমি তার সঙ্গে একমত লিহা ও যা অন্যায় কথাবার্তা লেখা হয়েছে এই চুক্তি কিছুই মানি না কোনটাই আমরা এটা মানতে মানব না সবগুলো আমরা এখন অমান্য করে ফেলব এরপরে ওনাদের যে সিরিয়াল ঠিক করা তোমরা ঠিকই বলেছ আমি আল্লাহর কাছে আমরা এই সমস্ত কাছ থেকে নিজেদেরকে মুক্ত ঘোষণা করছি হেসামত আবার একই ধরনের কথা বললেন এই পাঁচ জনের কথা যখন পরপর করে চলে আসলো আবু জাহাল এখন কি বলে হ্যাঁ আমরুন কুদিয়াবি লাইলিন রাতের বেলায় গত রাতেই কোন গোপন ষড়যন্ত্র হয়ে গেছে মনে হচ্ছে আমি এবার বুঝতে পেরেছি হাদাল মাকান এগুলো আচানক ঘটে নাই কোন এক জায়গায় ষড়যন্ত্র করে প্লান করে তোমরা এসেছ ইতিমধ্যেই এই তাদের কথাবার্তা চলছে এর মধ্যেই সে আবি আবি তালেবিরসুল্লাহ সাল্লাম আছেন ওইখানে তিনি তার চাষা আবু তালে আবু তালে দেখে বললেন এই যে চুক্তিপত্র তারা খানা খাবার লুটকিয়ে রেখেছে চুক্তিপত্রের কাগজকে খেয়ে ফেলেছে পোকা কি পোকা বেড়াটাড়ার মধ্যে উঠেছে কি জানি বল এটাকে উই পোকা শুধুমাত্র আল্লাহ আল্লাহ আর আল্লাহ আবু যাহাল আল্লাহ বলে তা এরকম দেখেছে বলে যে আল্লাহর নামটার শব্দটা যেখানে আছে কোন জায়গায় সেটা ছাড়া সব উইপোকা খেয়ে ফেলেছে চাচা আমাকে আল্লাহ খবর দিছে তা আবু তো এই খবর পেয়ে তিনি আসলেন এসে তিনি আবু তালে বলেন এই যখন ওনার ভাতে খবর দিলেন তিনি বললেন না আমলে তিনি বলেন বললেন আখবরাক মোহাম্মদ তোমার রব তোমাকে এই খবর দিস কল না আমা আমার রব আমাকেই খবর দিছেন আবু তালুতে বিশ্বাস করেন তার রব মিথ্যা খবর দিবেন না তার কাগুলার কসব তুমি আমাকে মিথ্যা খবর দেওয়া আমি বিশ্বাস করে ফেলছি তারপরে দৌড়ে আসছেন কোরআদের কাছে খবর দেওয়ার জন্য কোরআ খুব খুশি হয়ে গেছে মনে হয় আবু তালেবের এখন খবর হয়ে গেছে তার ভাতিজার কারণে সে অতিষ্ঠ হয়ে গেছে আমাদেরকে এখন বলবে আসো আর ঝগড়া করার দরকার না আমি মোহাম্মদকে দিয়ে দিচ্ছি হাতে তুলে তারা খুব খুশি হয়ে তাকে ওয়েলকাম করছে তো এখন আসার পরে আবু তালে বললেন তোমাদের মধ্যে তো অনেক কথাবার্তা হয়ে গেল অনেক কিছু ঘটে গেল ইতিমধ্যে এতগুলো বর্ষ পার হয়ে গেল আমার একটা কথা আছে যে চুক্তিপত্র লোটকিয়ে রেখেছ সেটা কি মেহরবানি করে নিয়ে আসবা একটু আমরা একটু আমাদের সামনে নিয়ে আসি নিয়ে আস তো উনি বলেন নাই যে আমাকে মোহাম্মদ খবর এটা বলেন না কেন বলেন জানেন তারা ওটা আনুক আনতে তারা নিজেরাই দেখুক তারা নিজেরাই নিজেদের গালে থাপের হাতে খাক উনি তাদেরকে নিজের হাতে থাপড় দেবেন না ওকে তো কারণ উনি যদি এটা বলেন তারাও জানে যে মোহাম্মদ সাল্লাম মিথ্যা কথা বলেন না এটা শুনলে তারা কেউ আনতেও যাবেন আর এই জন্য তিনি এটা বলেন নাই ওকে তারপর আবু তালেব বললেন ইনামা আতাই তুকুমলে ওয়াকুম আমরানুম তখন তারা লাইনা আনতে তখন তিনি বললেন আমি আসছি যে তোমাদেরকে একটা ইনসাপের কথা বলতে তোমাদের আমাদের মধ্যে যে অন্যায় বিচার হচ্ছে এর ইনসাফ ভিত্তিক ফেসলা করতে আমার ভাতিজা আমাকে খবর দিয়েছে আমাকে কখনো কোনোদিন আমাকে কোন মিথ্যা খবর দেয়নি অন্যাস আল্লাহ ফাতে আলাদা আল্লাহ তালা তোমাদের এই চুক্তি পত্র কে লাগিয়ে দিয়েছে। এবং সব কিছু খেয়ে ফেলেছে শুধুমাত্র অংশটুকু বাকি আছে যেখানে আল্লাহর নাম তারা ওই অংশটা ছাড়া সব খেয়ে ফেলেছে তারপরে আহ তিনি তখন বললেন অন্যরা এতে আসে আবু তালেব তখন বললেন যে দেখো এভাবে যদি হয় এভাবেই যদি তোমাদের ওখানে এটা লেখা থাকে পরিপূর্ণভাবে থাকে তাহলে আমার ভাতিজা মিথ্যাবাদী তোমাদের লেটা ঠিকই আছে, তাহলে আমি তাকে হ্যান্ড করে দেব তোমাদের কাছে আর আমার ভাতিজা যদি ঠিক কথা বলে থাকে সেটার প্রমাণ হয়ে যায় তাহলে তোমরা এই অন্যায় কাজ করো না আল্লাহর পক্ষ থেকে সাইন এসে গেছে তোমরা জুলুম করেছ সেটাকে আল্লাহ তালা বরবাদ করে দিয়েছেন কাজেই তোমরা অন্যায় সিদ্ধান্ত থেকে সরে আসো এরপরে কথা বলে তিনি এবং সবাই গেলেন গিয়ে আল্লাহ আল্লাহ আল্লাহ মান দামা যারা জুলুম করছে আল্লাহ তাদের বিরুদ্ধে আমাদেরকে আপনি সাহায্য করেনা আমাদের আস্তিত্ব সম্পর্কে তারা কেটে দিয়েছে আল্লাহ আলিহিমিনা আমাদের প্রতি তারা অন্যায় জুলুমকে হালাল করে ফেলেছে না বলে তিনি চলে গেলেন আবার এদের হাতে গেলেন আর তখন সেখান থেকে মোতায় আদি ওই যে যিনি এই আন্দোলন শুরু করেছিলেন বা অন্যতম একজন ছিলেন তিনি টট করে ঢুকে গেলেন খানা কাপায় গিয়ে ওইটাকে আহ হাতে এনে সব খেয়ে ফেলছে ওই শুধুমাত্র আল্লাহর নাম ছাড়া বাকিটা সব খেয়ে ফেলেছে এই কথা বলার পরে সবাই হইচই করে উঠল তখন তারা শেষ পর্যন্ত আর পারল না ওরা যখন যে কয়েকজন পাঁচ জনের নেতৃত্বে করে বেশি কাজ লাগলো না যে ঠিক আছে বয় কটা এখানে ফিনিস তখন আলহামদুলিল্লাহ নবী করিম সাল্লাম আবু তালেব সাহেব আবু তালা থেকে সবাই তখন বের হয়ে আসলেন সে আব যে একটা গিরি পথের মতো দুই পাহাড়ের মাঝখানে থাকার একটা জায়গা এটা নাম হয়েছে এজন্য এই জন্য তো এখানে যখন তিনি আবার বেরিয়ে আসলে আসার পরে আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হয়ে গেল স্বাভাবিক মানে ওনাদের ঘরে যাওয়া থাকা বা খাওয়া চলা বেচা কিনা এই নর্মাল লাইফ চলে আসলো আর এই সুযোগে নবী করি ইম সাল্লিশাল্লাম দাওয়াতি কাজকে আবার জোরে বাড়িয়ে দিলেন বিভিন্ন জায়গায় তিনি আহ আলাপ আলাপ শুরু করে দিলেন যখন কোন পথিক আসে তাদের কাছে খবর দেন আহ এরপরে অন্য তিনি লোক পাঠান বিভিন্ন কবির লোকেরা আসে দেখা সাক্ষাৎ করে কিন্তু কোন চিন্তা বেড়ে গেল তারা দেখলো যে আবু তালেব তো বোধ এখন মরে যাবেন তার সময় হয়ে গেছে তো আবু তালে মরার আগে যদি তার কাছে তাকে কনভিন্স করা যায় ভাতে তাকে থামানোর জন্য সর্বশেষ আরেকটা চেষ্টা আমরা চালাই উনি খুবই অসুস্থ হয়ে পড়লেন প্রায় শেষ অবস্থা তারা বুঝতে পারলো যে ওনার সময় তারা বললো দেখি লোক আসলো তার মধ্যে বড় বড় লিডার সবগুলো ছিল ওতবা সাইবা আবু জাহাল উমাইয়া বিন খালাফ আবু সুফিয়ান ওয়াইল এরকম করে লিডার মাকে অনেকগুলো আসলো এসে বললো কাবির আমরা সম্মান করি আপনাকে এবং কিভাবে আমরা আপনাকে সুযোগ দিয়েছি বারে বারে আপনার আপনার ভাতিদের ব্যাপারে বলেছি তো একটা কাজ করেন আপনার ভাতিটাকে একটু ডাকেন ডেকে একটু কম্প্রোমাইজ করে দেন সে থামুক কিছু আমাদের সঙ্গে একটা কম্প্রোমাইজে আসুক আলাপ আলোচনা করে একটু আন্ডারস্ট্যান্ডিং এ আসুক তো আবু চিন্তা করলেন ভালোই তো তার একটা পজিটিভ করে তারাও কিছু করে অসুবিধা উনি শুয়ে আছেন আর ওনার পাশে একটু জায়গা আছে ওই জায়গায় যদি যারা মোহাম্মদ সাল্লাম এসে না বসতে পারেন ওইখানে গিয়ে আহ আবু তাহলে আবু যাহাল কি করলো ওই জায়গাটা গিয়ে বসলো কারণ যে ভাতিজার দিকে তাকাইলে আবু তালেব দুর্বল হয়ে যাবে এই চাঁদ দেওয়া যাবে না ওই জায়গাটা গিয়ে বসে গেল তো নবীকে রিবন ঢুকছেন আর জায়গা নাই দ্বারা পাশে তিনি দাঁড়িয়ে আছেন তো আবু তালেব তাকে বলছেন ভাতিজা হাউল আশাহু কাউমিক এই যে দেখ এতগুলো লোক আসছে সবাই কিন্তু এই কোরাইয়ের জাতির আমাদের গোষ্ঠীর সবচেয়ে সেরা সেরা লোকগুলো আসে তারা সবাই একটা প্রস্তাব নিয়ে আসছে যে তোমাকেও তারা কিছু ছাড় দেবে তুমিও কিছু ছাড় দেওয়া বাবা দিয়ে মোটামুটি এই মুরব্বীতে কথা মানা যায় কিনা করে দেখো বাবা তো তারা করেছে তাদের দুঃশনী করবে না আমাকে আমাকে একটু কথা দিয়েছে তো তুমি একটু কি মনে করে মনে হয় খারাপ না চিন্তা করে দেখবা ফকাল রাসুল্লাহাম তিনি সবাইকে করলেন এখন আমি যদি তোমাদের কাছে আরব আমার কথাটা তোমরা যদি বলে ফেল একটি কথা যদি মানো তাহলে সমস্ত আরবদের নেতৃত্ব তোমাদের হাতে চলে আসবে ওদানুম বিহাল আজম শুধু আরব নয় অনারবরা তোমাদের নেতৃত্বে তোমাদের কর্তৃত্বে তোমাদের আন্ডারে চলে আসবে আল্লাহ তোমাদেরকে এমন এরপরে এভাবে যখন বললেন আবু তালা বলেন কালিমাতুন ওয়াহিদা একটি বাক্য এক কথা কালিমাতুন ওয়াহিদা তো এক কথা মাত্র এক কথা বললেই হয়ে যাবে এক কথা বললেই হয়ে যাবে বেশি দরকার নাই ইহা ই আর এই যে আবুতালে বলে ভাতি যা তুমি তো বেশি কিছু চাও নাই একটি বাক্য মাত্র ঠিকই তো আছে এক বাক্য বলে অসুবিধা কি এখন আমল মোশেকিন লিডার এখন বলে হাতের মধ্যে এরকম করে হতাশা ব্যক্ত করে বলছে আমরা কাল আজাব তোমার ব্যাপারটা বড়ই আশ্চর্যজনক বড়ই অদ্ভুত একে অপরকে বলে ইন্হ অপরকে কানে কানে বলে আরে এই মোহাম্মদ তোমাদেরকে একটু ছাড় দিবে মনে করছো না তোমরা চাও তোমরা আলাপ আলোচনা আসে না কিছু ছাড় দিবে না হাত আল্লাহ তোমাদের মধ্যে তার মধ্যে ফাইসলা করা ছাড়া কাছে কোন ফ্যাস নাই চলে গেলিয়া তারা উঠতে উঠতে চ্যালেঞ্জ করে চলে গেল উঠে পড়ে লাগবো মনে রেখো ভেঙ্গে গেল এই মজলিস আল্লাহ তারা নাজিল করে দিলেন নবী করিম সাল্লা সব আয়াত কেন ওনার ভাঙ্গা চাচাকে বুড়ো বয়সে তিনি হেল্প করতে পারলো না চাষা চাইছিলেন কম্প্রোমাইজ করে তারা উল্টা আরো থ্রেট করে চলে গেল আল্লাহ তারা তখন কোরআন কোরআন যে কোরআনের মধ্যে রয়েছে সমস্ত শিক্ষণীয় বিষয় সুন্দর উপদেশ গুলো এইগুলা পদ নিজেদের দুনিয়ার নেতৃত্বের খাহেস তাদেরকে এই শিকাকের দিকে নিয়ে গেল এই কোরআনকে বয়কট করতে বর্জন করতে তার বিরুদ্ধে চলে যেতে তাদেরকে লাগিয়ে দিল তারা কি জানে কাম ফানা কামিহিম এর আগে আমি কত জাতিকে ধ্বংস করেছে। এবং যখন তাদের উপরে আজাব চলে এসেছে তারা চিৎকার করে বলেছিল আমরা আজাব থেকে মুক্তি চাই আর লাগেও ডেকেছে কিন্তু আজাব এসে গেলে তখন কি আর কোনো কাজে লাগেছে ফের আউনের মত হ্যাঁ আমান মুসা এরা ও হারুন এরকম করে চিৎকার করে বলেছেন তখন কোন কাজে আসেনি তাদের কাছে নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে নবী হিসাবে অকাল কাফেররা বলে বসলো এই হচ্ছে একজন জাদুকর ওই যে ইয়ে যখন ছিঁড়ে ফেললো নিয়ে আসলো চুক্তিপত্রটা যখন পোকায় খেয়ে ফেলেছে এইটার সময় একটা মন্তব্য তারা করেছিল যেটা আমরা মিস করেছি মন্তব্যটা কি ছিল তাদের জানেন মোহাম্মদ নিশ্চয়ই কোনো জাদু করেছে যার ফলে আমাদের এই চুক্তিপত্রের দুরবস্থা হয়েছে তা আল্লাহ তার জবাব দিচ্ছেন ক্যাফেররা বললো এই ব্যক্তি একটি জাদু করার মিথ্যাবাদী সমস্ত এটা বড়ই অদ্ভুত বিষয় হুম আনি আলিহা তি কুম আর তাদের মধ্যে যারা লিডা প্রকৃতির প্রভাবশালী লোকগুলো তারা ওখান থেকে বেরিয়ে গেল আর বলল চলো চলো হবে। কেউ খবরদার এটা থেকে তোমরা পিস্পা হয়ে যেও না শক্ত করে মজবুত অবস্থানে থাকো তারা বললো এইটাই এখন আমাদের কাছে চাওয়া হচ্ছে মাবুদের পক্ষ থেকে আমাদের আদর্শ ধরে রাখতে হবে াহিনী নিয়ে এসেছে এই বানানো কথা বিশ্বাস করা যাবে না খবরদার তারা একে অপরকে সতর্ক করে সেখান থেকে চলে গেল সেই কাহিনী আল্লাহ তালা এই কোরআন আয়াত আয়াত করে দিয়ে পাঠিয়ে দিলেন এরপরই। আবু ইন্তিকাল হয়ে যাবে সেই কাহিনী আমরা আগামী সপ্তাহে শুনবো ইনশাআল্লাহ